অথবা কোন মোয়াক্কেলের জন্য ভাড়াটে হতে পারে পরের জায়গা জবরদখল করে চাঁদাবাজি করে সেলামি নেয় তোলা এবং তাদেরকে তা না দিয়ে বিরোধী পক্ষের সর্বনাশ ঘটিয়ে থাকে তাদের নীতি হলো হাতি চোড়ে ভিক্ষা মাগি ইচ্ছা না দাও ঘর ভাঙি হাতি চোড়ে ভিক্ষা মাগি ইচ্ছায় না দাও ঘর ভাঙি তাদের এ কাজ অন্যায় ও জুলুম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 মানিলাম সরঞ্জাম আছে তার বাড়িতে সেরকম সাজ সরঞ্জাম খাট নেই পালং নেই নেই এনে সে নিঃশো আর টাকা পয়সা নেই রসুল্লাহ বললেন আল মুফলিস উম্মাতি আসলে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 নেকি আর বদি নেকি আছে। মিন মিন হাসানাতে। তখন যার প্রতি অন্যায় করেছে যার মাল সেইভাবে অন্যায়ভাবে ভাবে ছিনিয়ে নিয়েছে তাকে এর নেকি থেকে দেওয়া হবে যখন নেকি থেকে দেওয়া হবে নে শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে নেকি নিঃশেষ হয়ে যাবে তখনও নিঃশয় হয়নি আসল নিঃস হলো সেই যখন নেকি নিঃশেষ হয়ে যাবে তখনও কিন্তু হক বাকি থাকবে তখন হকদারের গোণাহ নিয়ে এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এই হলো আসল নিঃস এই হলো আসল নিঃস কাল কেয়ামতের মাঠে যে আসল সেই সেই আলা আসল নিঃসলাজ কেয়ামতের দিনে নিজের জন্য এবং নিজের আত্মীয় স্বজনকে ক্ষতিগ্রস্ত হবে সেই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত আসল নিঃস কাল কেয়ামতের দিনে মিসকিন সেদিনে কিছুই নেই তার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 ব্যবিচার করার পর তার প্রতি সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আছে যদি এই রকম তোলাবাজ করত তাহলে তাকেও ক্ষমা করে এইরকম চাঁদাবাজ তোলা চাঁদাবাজের কত বড় গোনা যে ওই মহিলার জন্য বলা হলো যে ব্যবিচারের শাস্তি ভোগ করে দুনিয়া ছেড়ে চলে গেল এমন তৌবা করেছে আর সত্যিই তার তৌবার উল্লেখযোগ্য তৌবা তাই না বলি আর রসুল আল্লাহ আমি ব্যবচার করেছি আল্লাহ রসুল মুখ ঘুরিয়ে নিলেন এসো ইচ্ছা করলে নাও আসতে পারতো সে জানে তা শাস্তি কি বাচ্চা নিয়ে সে বলতে বাচ্চাটা মানুষ করবে কে যাও এই বাচ্চা খেতে শিখবে তবে আসবে তারপরে সে অপেক্ষায় আছে অপেক্ষায় আছে যেমনি রুটি খেতে শিখেছে হাতে রুটি ধরিয়ে দিয়ে আল্লাহ রসুলের দরবারে আমার কত মানুষ এমনিতেই ব্যবচার করছে হালাল তাই না আল্লাহ রসুল বলেছেন না এমন এক যুগ আসছে যে যুগে মানুষ মনে করবে রেশমের কাপড় পরা হালাল তারপরে বাদ্যযন্ত্র হালাল ব্যবিচার হালাল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 যখনই পয়সা চাইতে গেল ধমক দিয়ে দিলেন তার মানে কি আপনার দাপট আছে এ কিন্তু না, কিন্তু পদ আছে একটা পদে আছে সে বেচারি ভয় হয়ে গেল দেখ যদি আমার বিরুদ্ধে আবার কিছু করে দেয় বেচারি মাজলুম চুপ হয়ে গেল এটাও বড় অন্যায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সামান্য বিরতি নিচ্ছি বিরতির পর আবার আপনাদের সামনে আসছি বাকি কথা বলবো ইনশাআল্লাহ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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লা সাল আলিহাসাল্লাম এর সন্ন্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শক সুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাবন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা सत्यता बना देख सत्य उन्मोचन शुक्रवार थे बुधवार रुन सम्प्रचार सकाल साढ़े सतटा देलाय क्योंकि जुवकर जरूरी इसलमर आलो आधुनिक सभ्यताओं समाज परवर्ती अनुष्ठान पिसा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 মহরম করো আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন বেচারি সাদা সিদে মানুষ গাড়ি আটকে দিল ও চাঁদা দাও কিসের না মহরম করবো এতন তুমি মহরম করো নিজে বাপের টাকা করো না আমরা মহরম করবো দিতে হবে চাঁদা জোর করে চাঁদা আদায় করে যেমন মুসলিমরা করে তাদের পূজার সময় এরাও তেমনি দেখা দেখি শুরু হয়ে গেছে এইভাবে তুমি ভালো কাজ করবে মন্দ কাজ করবে আবার বিদ্যাতি কাজ করবে তাও আবার জোর করে চাঁদা আদায় কর যদি কেউ স্বেচ্ছা দেয় আলাদা স্বেচ্ছা তোকে দেয় না গাড়ি না দিলে গাড়িতে ভাঙচুর গাড়িতে ভাঙচুর শুরু হয়ে যায়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 এখন ভাই মোস্তান ছেলে সব না দিলে সমস্যা কেউ গাড়ি ছাড়বো না বলছে আবার গাড়ি ভাঙচুরও করতে পারে সেখানেও জোর করে চাঁদা আদায় করা হয় নিষিদ্ধ মালের ভয় দেখিয়ে এয়ারপোর্টে ট্রেনে স্টেশনে মুসাফিরদের পয়সা কীভাবে লটা হয় যারা মুসাফের যারা বিদেশে যাতায়াত করে তারা জানে কত ভাবে পয়সা দিতে হয় না হয় এসো অভিশে এসো কি সব মেশিন লাগাচ্ছে টে ট্যাঁ শব্দ করছে ভাবছি কি লোহা থাকলে শব্দ করবে না নাও নেই হ্যাঁ চলো হ্যাঁ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 যাই হোক কথা কথাবার্তা চলতে চলতে বললাম পঞ্চাশ টাকা আমার কাছে টাকাও ছিল না আমি তো বাইরে থেকে এসেছি আমার টাকাই নেই তারপরে একজনকে বললাম রিসিভ করতে এসছিল পঞ্চাশ টাকা দেব বলে না গোটা লাগবে গোটা লাগবে কোথায় আমার এলাকা বর্ধমানে তাহলে বাইরে অন্য জায়গাতে হবে দিল্লিতে ওরকম হয়েছে এইভাবে আজীব মানুষ তো এইভাবে খায় তো আমি বললাম এই টাকাটা আমি দিলাম আপনি ভগবানে বিশ্বাস করেন তো বলছি আমি আল্লাহকে বিশ্বাস করি মাসাল্লাহ তাছি মুসলিম আল্লাতে বিশ্বাস করেন তাই না এই টাকা আমি রাখলাম এখানে কেউ নেই নিরুপায় আপনার সঙ্গে মাল জাল ছেলে মেয়ে আছে যদি আপনি না দেন ঝামেলা নানা রকম ঝামেলা সৃষ্টি করবে কোন একটা কেস দিয়ে দেবে কোনো একটা অন্যায় বলে আপনাকে খামখা পেরেশান করবে আপনার ট্রেন ছুটে যাবে আপনার সাথী কত রকম হতে পারে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 আল্লা সাথে আল্লাহর আল্লাহ করবে যেন কাল কেয়ামতে নিঃস্ব না হন কাল কেয়ামতে যে নিঃস সেই হচ্ছে বড় নিঃস্ব প্রিয় দর্শক মন্ডলী আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন ধরুন আমি একজন মেয়ে আর আমার বাবার দুই ভাই ছিল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 এখন বলছেন যে এখন দিতেই হবে নাহলে উপায় নেই যদি উপায় না থাকে আপনাকে মারধর করে আপনাকে বার করে দেয় গ্রাম থেকে নিরুপায় নিরুপায় হয়ে দেন নিরুপায় হয়ে খান আল্লাহ তালা আমাদেরকে বাঁচান এই সমস্ত নিরুপায় হয়ে খারাপ কাজে যোগদান করা সিরকি কাজে যোগদান করা জায়জ নয় নবীন মোহাম্মদ আলহি ও আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহি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 প্রতি রবিবার সন্ধ্যা সম্প্রচার আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করা জান্নাত যাবার কি উপায় তা করে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতামাতাকে মাতাকে উপেক্ষা করে